আমরা আপনাদের সাথে এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আশুরা দিবস নিয়ে মূলত অনেক জাল মিথ্যা হাদিস অনেক দুর্বল হাদিস আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রসার লাভ করে আছে ব্যাপকভাবে বিস্তার করে আছে যেগুলো সম্পর্কে আমরা মনে করে থাকি হাদিস আমাদের ওলামাইকরাম সেগুলো তাক্ষিক সম্পর্কে হয়তো ভালোভাবে জানেন না এবং আমাদের মেম্বারগুলো থেকে এই হাদিসগুলো নিয়ে আলোচনা করা হয় থাকে লোকদের আমাদের আবেগ তৈরি করা হয় থাকে লোকদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার জন্য বলা হয় থাকে এই ধরনের কিছু বিভ্রান্তিকর হাদিস মিথ্যা হাদিস অথবা দুর্বল হাদিস যেগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে দুর্ব তুলে ধরব তুলে ধরার আগে আমি একটি বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে শেখুল ইসলাম এই দিনকে নিয়ে মানহাজ গ্রহণ করেছে কর্মনীতি অনুসরণ করেছে সেই কর্মনীতি থেকে মূলত দুটি গ্রুপ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুটি দুটি ধারায় সঠিক যে রাস্তা রয়েছে সঠিক যে পথ রয়েছে পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ফলে ঝন্যতম অপরাধ দুটি জঘন্যতম বেদাহাত এই আশুরা দিবস নিয়ে আবিষ্কৃত হয়েছে প্রথম বেদাহাতটি আবিষ্কার করেছে যারা তারা হচ্ছে নাসিবি সম্প্রদায় নাসিবি সম্প্রদায় হচ্ছে যারা হুসাইন আলী রাজিয়াল্লাহতাল সহ আলি জেবনী আবী তলে ব্রেদিয়াল্লাহতালুর বিরোধী ছিলেন নাসিবি সম্প্রদায় যারা হুসাইন ইবন আলী রদিয়াল্লাহ সহ আলী জেবনী আবিতলে ব্রেদিয়াল্লাহ তোলা বিরোধী ছিলেন তারা হুসাইন ইবনী আলী তারা আসলে এই দিবসটাকে একটি আনন্দের দিবস খুশির দিবস হিসেবে তারা ঘোষণা করে দেয় তারা মনে করে যে একটা দিবস একটি আলী আল্লাহ শাহাদ বরণ করলেন নিম্নমভাবে তাকে হত্যা করা হলো আর উন্নতের একটি গ্রুপ একটি সম্প্রদায় এই একটা কাজ করতে পারে বিশ্বাস করতে পারে যে এর এটি একটা আনন্দের দিবস হতে পারে না মুজিবিল্লাহ তারা আনন্দের দিবস হিসেবে মনে করে এই দিনটাকে তারা মনে করত যে এই দিনে হালুয়া রুটি বিতরণ করতে হবে এই দিনে ভালো ভালো রান্না করতে হবে এই দিনে গোসল করে ভালো কাপড় করতে হবে এবং এই দিনের জন্য তারা মিথ্যা হাদিস অনেকগুলো তৈরি করে নেয় এবং এই মিথ্যা হাদিসগুলো মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার জন্য চেষ্টা করে মুসলমানদের মধ্যে এই মিথ্যা হাদিসগুলোকে প্রবেশ ঘটানোর চেষ্টা করে এবং অনেকগুলো হাদিস মুসলমানদের মধ্যে ঢুকে পড়ে এর আগে আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আসলে এই দিবসটি কিন্তু আমরা জানি এটি হচ্ছে ইয়াহুদিদের সাথে সম্পৃক্ত একটি দিবস ফলে ইহুদিরাও মূলত এই হাদিস মানে এর মধ্যে কিছু মিথ্যা হাদিস জাল কথা এই দিবসের বুজুর্গি এই দিবসের শ্রেষ্ঠত্ব এই দিবসের ফজিরত যাদের করে আমাদের মধ্যে অনেক বেশি আমরা বুঝাতে পারি এই জন্য ইহুদিরাও চেষ্টা করেছে অনেকগুলো হাদিস তৈরি করার জন্য অনেকগুলো হাদিস ইহুদিরাও তৈরি করেছে আসলে এই দিবসকে কেন্দ্র করে সুপ্রিয় দর্শক ঠিক ইহুদিদের মতো নাসিবি সম্প্রদায়ও ঠিক অনুরূপভাবে যাতে হোসাইন আলী রাজি আলোচনা শাহাদ বিষয়টিকে উপেক্ষা করা যায় এবং মুসলিম উম্মার যে বড় আঘাত এসেছে সে আঘাতটাকে মিটে দিয়ে মুছে দিয়ে তারা আনন্দের দিবস হিসেবে ঘোষণা করেছে বিচ্ছুত ধারা আরেকটি বিভদ্রামী ধারা সেটি হচ্ছে শিয়া শিয়াউর আফেদি সম্প্রদায় শিয়া আফেদি সম্প্রদায় এই দিনটাকে তাদের জন্য শোক দিবস মর্সিয়া দিবস কান্নার দিবস এবং কারবালার দিবস হিসেবে গোটা আখ্যায়িত করে সেটাকে কান্নায় কান্নার দিবস হিসেবে তারা গ্রহণ করেছে ফলে এই দিনের জন্য তারাও কিছু মিথ্যা জাল হাদিস তারা তৈরি করে নিয়েছে মিথ্যা বক্তব্য তারা তৈরি করে নিয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের সমাজের মানুষের আবেগকে মুসলমানদের আবেগকে কাজে লাগানোর চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে সুপ্রিয় দর্শক এই যে অপচেষ্টা এর মাধ্যমে সত্যি কথা হচ্ছে এই মুসলিম উম্মা যেহেতু ইসলামের সঠিক জ্ঞান সম্পর্কে সুনার সঠিক জ্ঞান সম্পর্কে তাতে ধারণা নেই ফলে দেখা গিয়েছে যে অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মুসলিম যারা ইসলামের প্রতি আবেগ রয়েছে আবেগ তারিত হয় দেখা গিয়েছে যে তাদের এই মিথ্যা বক্তব্যগুলোকে তারা গ্রহণ করেছে সেগুলোকে আমাদের মেম্বারগুলোতে আমাদের ওলামায় কেরাম পর্যন্ত বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিভিন্ন খোদ্ার মাধ্যমে আশুরার আলোচনার মাধ্যমে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে একটি হাদিস প্রথম আদিসটি আমরা উল্লেখ করতে চাই মানসয়া কথা বল্লাহ এবার তিন আছে না যে ব্যক্তি আশুরার দিবসের সিয়াম পালন করবে এবং বাতির হাদিস এটা আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে সেটি চলে বরং শিয়া সম্প্রদায়ের একটি গ্রুপ এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যে এই দিনের শিয়ামের ফসিরত লোকদেরকে জন্য এই দিনের ফচিরত এবং শ্রেষ্ঠতে বোঝানোর জন্য তারা মনে করে থাকে যে এই দিনের সিয়া মূলত এই জন্যই রসুল্লাহ সাল্লাহ ইসলাম রাখতে বলেছেন যেহেতু এই দিনে হোসেন এমনি আলী রবি আল্লাহ করেছেন কিভাবে সম্ভব রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের তো হয়ে গিয়েছে বছর আগে একান্ন বছর আগে রাসুল উল্লাহম ইন্কাল হয়ে গিয়েছে অথচ একান্ন বছর আগে সাহাযাত ভরণ করেছেন হুসাইন আলী রাজি আল্লাহন রাসুলসল্লা বলেছেন এই দিনের সিয়াম পালন যেহেতু হুসাইন এই দিনে ভরণ করেছে তাহলে ষাট বছরের যে সব রয়েছে সেই সব লাভ করবে এটা কি হতে পারে এটা একেবারে এই কথা ফলে এই হাদিসটিকে এমন কাই বলেছেন এটি বাতিল এবং মিথ্যা হাদিস মিথ্যা হাদিস আমাদের সমাজের মধ্যে লাভ করেছে। দ্বিতীয় হাদিসটি হচ্ছে যেটি আমাদের সমাজের মধ্যে আমরা ব্যাপকভাবে শুনতে পাই আল্লাহ সুবাহ আসুরাত বক্তব্য দেওয়া হয়ে থাকে এই যে মসজিদ গুলোতে এই কথাগুলো বারবার আমাদের সামনে তুলে ধরা হয় থাকে এই হাদিসগুলো তাহকিক তাদের জানা নেই আমাদের বন্ধুগণ আমি বিনয়ের সাথে আমাদের কাছে আবেদন করতে চাই এই হাদিসগুলো তাহকিক করে নিন অর্থাৎ রবী সাল্লাহ ইসলামের নামে মিথ্যা চালিয়ে গেলে আপনি ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন যাদের ব্যাপারে রবীল্লাহ ইসলাম জাহার নামের কথা জাহার নামের ঠিকানা যাদের ব্যাপারে রবি সোল্লা ইসলাম ঘোষণা দিয়ে গেছেন যেহেতু মান তাক আলাইয়া মায়ামা কলবেদা ভূমিয়া নার রসুল্লাহ করলো যেমন বানাউট কোনো মায়ালামা যে সম্পর্কে আমি কোনদিন বলি নাই সে যেন তার স্থান জাহান মধ্যে তালাশ করে নেয় অর্থাৎ তার স্থানকে রসুল্লাহুল্লাহ ইসলাম তার ঠিকানাকে রসুল্লাহুল্লা ইসলাম জাহান মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন আরেকটি হাদিস হচ্ছে এটি পরিচিত হাদিস আমরা প্রায় শুনতে পাই বর্ণা করা হয় তাকে যেগঠিত হবে আসুরার দিবস একেবারেই জটিভ সমস্ত বলেছেন যে এটি হাদিসটি মিথ্যা বানাউট হাদিস কারণ যে বর্ণাকারী সামনে আমরা আলোচনার মধ্যে বলবো সে এত বড় যে এমনি আহবান রহমতুল্লা আলাই উল্লেখ করেন যে সে এক হাজারের বেশি মিথ্যা হাদিস জাল হাদিস তৈরি করেছে আল্লাহ নামে চালিয়ে দিয়েছে দুই সনদে এসেছে একটি আব্দুল সনদে এসেছে সেটাকে শেখ নাসুদ্দিন আবাই বলেছেন কিন্তু আরেকটি সনদ এভাবে এসেছে লাইন বাকি কাবিল যদি আমি আগামী বছর বেঁচে থাকি বা আগামী আমি থাকি বা আমি বাকি থাকি জীবিত থাকি অবশ্যই নির্দেশ দিব এ বিষয়ে নিয়ে ওরা মাইক্রামের বক্তব্য রয়েছে রয়েছে তাহকিক সম্পর্কে আমরা আলোচনা করেছি বাকি মোদাকথা হচ্ছে এলভ যে রয়েছে সে আদিষ্টি মিথ্যাটি শুদ্ধ নয় ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি ইসু মুয়ামন ক্বাবলাহ অথবা ইয়াওমান বাদা তা তুমরা এর আগে একদিন সিয়াম পালন করো অথবা এর পরে একদিন সিয়াম পালন করো এটাও দাইব জিদান অত্যন্ত দুর্বল হাদিস لم ইয়ামদ আবাদান রসুল্লাহ সাল্লাহ রস্মী থেকে সম্পৃক্ত করে বলা হয় তাকে যে ব্যক্তি স্মুথ দিয়ে স্মুথ হচ্ছে এক ধরনের সুরমা এই স্মুথ দিয়ে যে ব্যক্তি চোখের মধ্যে সুরমা দিবে আবেদন কোনদিন তার চোখের মধ্যে চোখ উঠবে না অথবা চোখে কোন রোগ হবে না মানে তার চোখ এর দৃষ্টি পক্ষরতা থাকবে এ হাদিসটি এটা মূলত আমরা হাদিসের বর্ণনা ভঙ্গি থেকে আমরা বুঝতে পেরেছি এটি সম্প্রদায় যারা হুসাইন আলী রাদোধী ছিলেন তারাই মূলত মানে ইচ্ছাকৃত ভাবে হাল মানে চোখের মধ্যে সুরমা দেয়া আনন্দ করার জন্য সাজসজ্জা করার জন্য এই হাদিসটি তৈরি করেছে এটাও রসুল্লাহ সাল্লাহ উস্লামের হাদিস না বরং হাদিসের নামে জাল হাদিসের নামে মিথ্যা কথা এটা আমাদেরকে শোন হবে সুপ্রিয় দর্শক এরপর হাদিসটি আনী আল্লাহ রসুল্লাহ সাল্লাহ উল্লামা যাবি আবজিল্লা থেকে বনিত তিনি বলেন রসুল্লাহম এরশাদ করেছেন মানুষিমা আসুরা যে ব্যক্তি আসুরার এই দিবসে নিজের উপর এবং পরিবারের উপর ওয়াসা তাওসি করবে প্রশস্তা করবে অর্থাৎ আশুরার এই দিনে ভালো খাবারের আয়োজন করবে ভালো পোশাকের আয়োজন করবে ভালো একটা ব্যবস্থা করবে পরিবারের সবাইকে সুন্দর একটা আয়োজন করবে খাবারের আয়োজন করবে উৎসবের মতো আয়োজন করবে ওয়াস্তা আল্লাহ আলাইহা এরা সেনা থেকে আল্লাহ গোটা বছর পুরা বছর তার উপর প্রশস্ত করে দিবেন তার অল্প আগে ইঙ্গিত দিয়েছিলাম মোহাম্মদ ইউস আল কুদাইমি এটি কাদ্দ মিথ্যাবাদীনিহবান রহমতুল্লাহ বলেছেন এক হাজারের ছবি মিথ্যা হাদিস নিজে রচনা করেছে এটাও একটি আপনি করেছেন এহাদিসটি মূলত ওই প্রথম গ্রুপ যাদের কথা বলেছিলাম নাসিবি সম্প্রদায় ওই নাসিবি সম্প্রদায়ের একটি অপতৎপরতা নাসিবি সম্প্রদায় এটাকে আবিষ্কার করেছে যে একটা অনুষ্ঠান করা হবে ঘোটা করা হবে আয়োজন করা হবে খাবারের ধুমধাম করা হবে একটা আহমরি খাবারের আয়োজন দেয়া হবে আর এই আয়োজন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি কেউ এ ধরনের আয়োজন করে আল্লাহ রব্বুল আলমিন পুরা বছর তার রিজিকের সম্প্রসারণ করবেন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দেবেন একেবারে মিথ্যা কথা এই হাদিসগুলো তো রাসলাম বলতে পারেন না কারণ রসল ইসলামের কোন ধরনের জিনিস সাব্যস্ত হয়নি যে শুধু একদিনের তী একদিনের শুধুমাত্র খাবারের আয়োজন আর একদিনের মানে খাবার নিয়ে মানে বড় ধরনের আয়োজন করা খাবার নিয়ে প্রশস্ততা করার মাধ্যমে মানে আল্লাহ রাবুল আলমীম গোটা বছরে তাকে প্রশস্ততা দিয়ে দিবেন এটি ইসলামের মধ্যে কোন যৌক্তিক বা কোন ধরনের সঙ্গত বিষয় নয় বরং এই হাদিসটি যৌক্তিকভাবে মিথ্যা বক্তব্য আর সনদ এবং বন্যার দিক থেকে ওই মিথ্যা কথা কোনো হয়নি আরেকটি হাদিস আসুন সেটাও আমরা শুনি রসুল উল্লাহ সালের নামে চালিয়ে দেওয়া হচ্ছে মানে এটা আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা রয়েছে মানে যে ব্যক্তি আসুরার দিবসে গোসল করলি কালাম গোটা বছরে সে অসুস্থ হবে না কত ধরনের মিথ্যাচার এটাও না সে সম্প্রদায়ের একটি আবিষ্কার নাসমিরা আল্লাহ নবী সাল ইসলামের দোহিত করতে তাদের এটাও একটি বিষয় যেহেতু ঈদের দিন গোসল করার বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক এই গোসলের হাদিসও তারা তৈরি করে নিয়েছে যে আশিরা দিবসে গোসল করবে কালাম ওই বছর সে কোনদিন অসুস্থ হবে না আর অসংখ্য এত দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই কিন্তু আমাদের আলেমদেরকে এই বিষয়গুলো জেনে নিতে হবে হাদিসের নামে যে সমস্ত হয়েছে হাদিসের নামে রবি সাল্লাহ আলী নামে যে সমস্ত মিথ্যাচার হয়েছে সেগুলো আমরা না জেনে যাতে করে আমাদের সরল মনা সাধারণ আবেগ আপ্লুত মানুষদের কাছে সেগুলো তুলে না ধরি আল্লাহ সমানত আমাদের সবাইকে অফিজ্ঞান করুন এই জন্য আপনাদের সামনে কিছু প্রচলিত হাদিসের কথা উল্লেখ করলাম যে হাদিসগুলো আসলে দিবস উপলক্ষে আমাদের সমাজের ব্যাপকভাবে প্রচার লাভ করে আছে প্রসার লাভ করে আছে অথচ আল্লাহ নবীসল্লাহ ইসলাম এই ধরনের কোনো হাদিস বলেননি বরং এগুলো নবীসল্লাহ ইসলামের নামে মিথ্যাচার সুতরাং বন্ধুগণ সতর্ক হন সতর্ক হন খেয়াল রাখতে হবে নবী সাল্লা নামে মিথ্যাচার করে বেঁচে যাওয়ার কোন সুযোগ নেই এটি শিল্পের সমপর্যায়ের অপরাধ কোরআনিকিমের মধ্যে আল্লাহ সুবাহ স্পষ্ট করে বলেছেন আল্লাহর যদি তোমরা বলে থাকো তবে কাছ থেকে তোমাদের জন্য সবচেয়ে জঘন্যতম অপরাধ যেটি শিল্পের পর্যায়ে সমপর্যায়ের অপরাধ আল্লাহ সুবাহান আমাদের সবাইকে উপলব্ধি করার বুঝার তৌফিক দান করুন হাজা নবী আহমদাল আলহ আসহাবিহি ওসাল্লাম